আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নাবি ইব্রাহিম আল্লাহ সাল্লাম সূত্রধরদের অস্ত্র দিয়ে নিজের খতনা করেছিলেন যখন তার বয়স ছিল আশি বছর আব্দুর রহমান ইবনু ইসাক রহমতুল্লাহ আলহী আবু জিনাজ রহমতুল্লাহ আলহী থেকে হাদিস বর্ণনায় মুগিরাহ ইবনু আব্দুর রহমান রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন আজলান রহমতুল্লাহ আলহিহি আবু হৈরাহ রদিয়াল্লাহ তু আল্লাহ থেকে হাদিস বর্ণনায় আরোজ রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন আর মোহাম্মদ ইবনু আমর রহমতুল্লা আলহী আবু সালামাহ হতে বর্ণনা করেছেন